আরো গুরুত্বপূর্ণ দেখেন দিনের উপর আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে দিনের সাথে আপনাকে সম্পৃক্ত হয়ে যেতে হবে কোনোভাবেই দলাদলি গুরু ভেঙে যেতে পারবেন না মুসলিম উম্মাকে আমরা বিভিন্ন দল উপদলে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মাঝাবে বিভিন্ন মাস্তাকে বিভিন্ন তরিকায় আমরা মুসলিম কি করেছি বিভক্ত করে দিয়েছি এখন আপনি যে তরিকার আমি যেহেতু আপনারা তরিকার অনুসরণ করি না আপনি মনে করেন যে সাইফুল্লা তরিকার আমরা লোক নয় আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি হচ্ছে মাস্তাকের ইসলামের স্থানে আমাদের পরিচয় হচ্ছে মেঝহের ইসলামের স্থানে আমাদের পরিচয় হচ্ছে আমাদের তরিকার ইসলামের স্থানে আমাদের পরিচয় হচ্ছে আমাদের মন গোড়া যে দল আমরা আবিষ্কার করেছি দলের পরে মুসলিমরা তাদেরকে আমাদের যখন সর্বপ্রথম করা হবে আমি বলছিলাম অবশ্যই প্রথম মঞ্জিল কবর এগিয়ে গিয়ে আপনার সময় আপনাকে বলবে ও মা তোমার দিন কি তখন যদি আপনি আমার দিন হচ্ছে হানাথিমা চলবে কিনা হ্যাঁ চলবে কেউ বলছে কেমনি বলবে আপনি मैं इस्लम के मजहब शेखुल्ल मध्यमी कान क्योंकि अपनी मूल इसलमे मूल इसलम के बाधा दीचे कि से आना के এবং এই গবেষণা করে ইমামী কথা তা কোনো বইয়ের মধ্যে তার কোন বক্তব্যের মধ্যে যদি থাকে নিয়ে আসেন আপনার যদি কারণ আমি ফেকুল ইসলামের উপর পড়লে যদি আপনাদের যা থাকে আপনারা নিজে আসেন কোথাও তিনি খরচ করেন তাহলে আমি নিজে इभक्त करुपिंग इधर दला दल इमें विभिन्न ग्रुपे विभक्त कर रेखी कारण ग्रुपिंग ग